رب ولا আহমদুলিল্লাহ আলমিনিত সুদী ও দর্শক বৃন্দ আপনাদের প্রিয় অনুষ্ঠান সন্তান প্রতিপালন সংক্রান্ত বিষয়ে আলোচনা এ পর্বে আপনাদেরকে আমরা স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো কোরআন শিক্ষা এবং সন্তান প্রতিপালন সঙ্গে পারিবারিক শিক্ষা একটা তালিমের ব্যবস্থা প্রসঙ্গে আলোচনা করব। এটির গুরুত্ব প্রয়োজনীয়তা নিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমরা যথারীতি আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনাব শেখ সৈফুদ্দিন বেলাল আল মাদানিকে জনাব শেখ ইউসুফ এবং আব্দুল মজিদকে এবং জানাব শেখ আমানুল্লাহ মাদানী সাহেবকে প্রবর্ণামী যিনি তোমাকে সৃষ্টি করেছেন কিন্তু পরিতাপ এই যে বর্তমানে আমরা আমাদের ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে আমাদের জন্য কোরআনুল করিম নাজিল করেছেন এটা তার দয়ার বহিঃপ্রকাশ এবং এ প্রসঙ্গে আল্লাহ নিজেই এরশাদ করছেন যার রহমান দয়াময় আল্লাহ, যিনি খলাকাল মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে বাকশক্তি দিয়ে সমৃদ্ধ করেছেন এখানে আমরা একটা বিষয় যদি লক্ষ্য করি তাহলে কোরআন শিক্ষার গুরুত্ব আমাদের সামনে সু স্পষ্ট হয়ে উঠে সেটা হচ্ছে যে আল্লাহ তালা খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন এই কথাটাকে আল্লাহ কোরআনের পরে বলেছে যে কোরআন শিখিয়েছেন তারপরে বলেছেন খালাকাল ইনসান মানুষকে আমি তৈরি করেছি তো এক্ষেত্রে অলামায়িক রাম বলেন যে মানুষ মূলত এই পৃথিবীতে আগে আসে তার সৃষ্টি আগে হয় তারপরে সে কোরআন পড়ার সুযোগ পায় কিন্তু আল্লাহ তালা খালাকাল ইনসান বা আল্লামাহুল কোরআন এই কথা না বলে আল্লামাল কোরআন কালাকাল ইনসান তাৎপর্যাম বলেন যে ইনসানের সৃষ্টি ব্যর্থ হয়ে যায় যদি কোরআনের শিক্ষা না পারে সে না পায় আমরা এই কোরআন করিম এটাকে যদি শিখতে না পারি জীবনে আল্লাহ তাল্লাহ কালাম যে আল্লাহ তাল্লাহ এই কালাম নাজিল করে ঘোষণা করেছেন লাগাদ কুমকিত রকম যে আমি এমন একটি কিতাব তোমাদের সামনে অবতীর্ণ করেছি যাতে রয়েছে তোমাদের আলোচনা তোমাদের সাফল্যের দিকনির্দেশনা। তোমাদের সুন্দর পরিণতি উজ্জ্বল পরিণাম এবং সুন্দর জীবনের এক এক ব্যবস্থা অনবদ্য অবদান আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ধন্যবাদ জানা শেখ ইউসুফ আব্দুল মজিদ কে কোরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোরআন শিখলো না তার অন্যান্য শিক্ষায় যেন ব্যর্থতায় পর্যবেসিত হলো আমরা কিন্তু আমাদের জীবনে চলন্ত পথে বাস্তবে ঘটনা দেখেছি যে ছেলে উচ্চশিক্ষিত হয়েছে সে বিদেশ বইয়ে কাজ করে এবং বড় অর্থকলির মালিক হয় কিন্তু বাবা যখন দুনিয়া থেকে বিদায় হচ্ছেন তখনও সে বাবার কাছে কালিমার তালক্রিটাও দিতে পারে না সে অসহায়ত্ব বোধ করে এক দুর্ভাগ্য আর কি হতে পারে আমি এই প্রসঙ্গে আলোচনার জন্য আমি জনাব শেখ সাইফুদ্দিন বেলাল সাহেবকে বলবো যে একটা কথা আছে আল আল্লাফাস যে জিনিসটা বসেছে কারণ ছোট কালে ছেলে মেয়েদের পারিপার্শ্বিক বা অর্থনৈতিক বা সামাজিক বা কোনো দায়িত্ব থাকে না কোনো ঝামেলা থাকে না তাদের দিমাগটা তাদের ব্রেনটা মুক্ত থাকে তখন যে জিনিসটা দিয়ে দেওয়া হয় এটা কিন্তু আর কখনোই ভুলে না আমরা ছোটকালে যে কোরআন পড়েছি আজও যদি দু এক বছর পাঁচ বছর না পড়ে শুরু করি ভুল হয় না কিন্তু যেগুলি বড় হয়ে মুখস্থ করেছি অনেক সময় দেখা যায় যে একটু আগে দেখে না নিলে অনেকটা সমস্যা হয়ে যায় এই এই ধরনের একটা হাদিসও কেউ কেউ বলেছেন হাসান হাদিস যে ছোটকালের কোরআন শিক্ষাটা যেন তার রক্ত এবং রক্ত এবং মাংসের মধ্যে মিশে যায় যেন এবং আমরা দেখতে পাই যে এই গুরুত্ব তাৎপর্য সাহাবা একরাম বুঝেছিলেন তাই তো তারা তাদের ছেলে মেয়েকে সুরা নূর এমন ভাবে মুহস্ত করাতেন যেভাবে দেখেছি যে ও তাদের জীবনই পড়তে গেলে দেখা যায় সাত বছর বয়সে 8 বছর বয়সে নয় বছর বয়সে কালকে আমি পড়তেছিলাম ছিলাম শেখিব হাজার আসকালানের জীবনী যে নয় বছরেই পুরো কোরআন হাফিজ হয়ে গেছেন এবার গত বছরে যেটা আমরা দেখলাম যে কোরআন পুরস্কার তারা লাভ করেছে এই জন্য এখানে আর একটা কথা বলবো যে বাবা মা বলবেন যে কোরআন পড়তে গেলে তো আমার ছেলে মেয়ে ইংলিশ বা দুনিয়া শিখবে না আমি বলবো বাস্তবিক বলতেছি যেই ছেলেটা কোরআনের হাফেজ হয়ে যেতে পারবে फिर आज শেখমাদানির কাছে বলেছেন হাই রুকুমান তোমাদের ভিতরে উত্তম সেই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন তো কোরআন শিক্ষা করা এবং অপরকে শিক্ষা দেওয়া उत्तम पेशा खैरिया मपकाठी रसलम दिलें भल मपकाठी दिलेंन शिक्षा करा कुरान शिक्षा देवा तो अन्न को विद्यारतर मापकाठी पेलना कुरान एम एक केतब जी के गोटा रिभलेशन करार्जन जति के परिवर्तन करार्जन एस कुरान पढ़ले दिल्डाओ परिष्कार ब्रेनों परिष्कार কোরআন মুখস্থ করতে করতে আল্লাহর কালাম এবং সবচেয়ে উচ্চাঙ্গের কেতাব বালাগাত এবং ফাসাহাত সমৃদ্ধ অলংকার শাস্ত্রে সুসজ্জিত কেতাব যার ফলে তার জন্য আর অন্য কোনো কেতাব পড়া তখন কষ্টকর হয় না ওই জন্য কোরআনটা আমাদেরকে শিখতে হবে এবং শিখাতে হবে তবে কোরআন শেখার যে গতানুগতিক পদ্ধতি সাহেব সাইফুদ্দিন বেলাল সাহেব বললেন ওটা ঠিক নয় ওই যে ছেলেটাকে ওখানে রেখে এসেছে ও পড়ার মতো যোগ্যতা আদৌ আছে কিনা তা আমরা দেখি না সত্যিকার অর্থে সাহাবাইকরমগণ কোরআন শিখেছিলেন কিভাবে দশটি করে আয়াত শিখতেন তারা যথা যথারীতি দশটি করে আয়াত শিখার পরে সেটাকে মুহস্ত করতেন এবং তার আহকাম আরকান আহকাম জেনে নিয়ে বিধিবিধান জেনে নিয়ে সেটার ওরা আমল করতেন তারপর আবার দশটি করে আয়াত শিখতেন আমরা যদি ওরকম পাঠ্যপুস্তকের পাশাপাশি বা ক্লাসিক্যাল পড়ার পাশাপাশি যদি আমরা কোরআন শিক্ষা দেই এবং যার যতটুকু ধারণ ক্ষমতা তাকে ততটুকু দেই যে দশ পাড়া পারলো দশ পাড়া করলো যে দু পাড়া পারলো সে দু পাড়া করলো যে পুরা কোরআন হেফজ করতে পারল সে করলো এইভাবে যদি আমরা করতে পারি এবং আর কানা কাম সহ শেখাতে পারি তাহলে সমাজে অনেকটা উপকার হবে এবং দেখা যাবে যে সত্যিকার অর্থে একজন ডাক্তারও সেও কোরআন তেলাওত করতে পারছে একজন ইঞ্জিনিয়ার সেও কোরআন তেলাউত করতে পারছে কিন্তু এই যে পার্ট বাই পার্ট আমরা ভাগ করে দিয়েছি একজন হাফেজ হয়ে যাবেন আর একজন ডাক্তার হবেন ডাক্তার কোরআন জানে না পার্টনের কারণেই আজকে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি যার ফলে দেখা যাচ্ছে যে মানুষ একে অপরকে ঘৃণার চোখে দেখছে ডাক্তারকে দুনিয়াদার বলছে হাফেজ সাহেবের তো কিছু জানে না এরকম চিন্তাধারা মানুষের ভিতরে আসছে কিন্তু সত্যিকার অর্থে বলতে গেলে দেখা যায় যে ইসলামী অনেক দেশে আমরা দেখেছি যেখানে ইন্টারমিডিয়েট পর্যন্ত একদম সুষম সিলেবাস ইন্টারমিডিয়েট পর্যন্ত সুন্দর সিলেবাস যার ফলে দেখছি যে সৌদি আরবের একজন পুলিশ ইমাম সাহেব আসেননি উনি খোঁদ বাদিয়ে দিলেন কারণ ইন্টারমিডিয়েট পর্যন্ত তার সিলেবাস একই ছিল যার ফলশ্রুতিতে একজন পুলিশ অফিসার হওয়ার পরেও তিনি খোদবা দিয়ে করতে অনুরূপ ভাবে আমরা যদি এইভাবে আমাদের বাচ্চাদেরকে গড়ে তুলি তাহলে মাসা আল্লাহ আমরা আরো সুন্দর ফল পাবো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন দর্শক বিন্দু কোরআন এমন একটি গ্রন্থ যা পড়লে দেখি যা শুনলে নেকি।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 ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলে দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বাংলায় मोकहत कर बस्तुत से प्रकृत वीर जो क्रोधर समय निजे नियंत्रण रखते ही बुखार ही अष्टम खंड शिष्टाचार अध्यय्छेद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 কোরআন শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে তৎসঙ্গে আমরা এটা স্পষ্ট করে বলেছি যে সেটা ছোট্টবেলাতেই আপনার সন্তানকে কোরআন শিক্ষায় অভ্যস্ত করবেন আমি এবারে আপনার জনাব শেখ ইউসুফ আবদুল মজিদ সাহেবের কাছে ফিরে আসবো সেটা হলো এই যে কোরআন শিক্ষার অর্থ কি তাই যে তাকে হাফেজি বানাতে হবে না প্রয়োজনীয় কিছু শিখলেই অন্তত তার যেটা হলে সলাপ বা যেগুলি হলে তার নামাজ এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে আপনি একটু বললে ভালো হতো কোরআন শিক্ষা জেহাদিস আমাদের সামনে বা যে হাদিস আমরা শুনেছি আল্লাহ রসুল জাহাদিস এখানে যে কোরআন শিক্ষা দেয় কোরআন শিখে এবং শিক্ষা দেয় আপনার সন্তান থেকে আপনি এই ছোট বয়সে আপনি কোরআনের শিক্ষা দিন সেজন্য শুদ্ধ করে কোরআন পড়তে পারে। সাথে সাথে কিছু দোয়া সলাটটা কিভাবে শুরু করবে এবং কোথায় কোন জায়গায় কিভাবে রুকু করবে কি করে রুকুতে গিয়ে সে কী বলবে সেদা করবে সেদায় সে গিয়ে কি বলবে কিভাবে সিজদা করবে এগুলি যদি আমরা প্র্যাকটিক্যালি সন্তানদেরকে দেখাই এবং শিখাই তাহলে ইনশাআল্লাহ আমাদের সন্তানরা আমাদের জন্য কল্যাণকর হবে জগতে জাগতিক শিক্ষায় যেমন উন্নতি লাভ করবে তেমনি তারা নৈতিক বৃত্তির উপরে গড়ে ওঠার কারণে কখনো কোনো আমাদের জন্য কলঙ্ক হয়ে আসবে না বরং কল্যাণ বয়ে করে নিয়ে আসবে আমি এ পড়বে আপনার পারিবারিক যে তাহালিম এটা কিন্তু আমাদের দেশে নাই বললেই চলে যে আমরা নিজেরা সন্তানকে স্কুলে পাঠিয়ে দিয়ে মক্তবে পাঠিয়ে দিয়ে যথেষ্ট মনে করে ফেললাম আমার মনে হয় যে যারা শেখ আমানুল্লাহ মাদানি যদি আমাদেরকে একটু বলতেন যে আমরা যদি পারিবারিকভাবে আপনার পরিবারের কর্তা যিনি মাসুল যিনি জিম্মাদার তার দায়িত্ব যে তিনি সন্তানদেরকে বা পরিবারের অন্যান্য সদস্য যারা মেম্বার রয়েছেন তাদেরকে নিয়ে যদি পারিবারিক তালিমের ব্যবস্থা করতেন তাহলে কেমন হতো ধন্যবাদ গুরুত্বপূর্ণ বিষয় আমরা সালাফে সালহীন থেকে যা দেখেছি এবং পূর্ববর্তী নেককার ব্যক্তিবর্গের কাছে আমরা যা পেয়েছি তা এমনই ছিল বা প্রত্যেক মুজতাহিদ্দিন উলামায়দিন মুহাদ্দেসিন তাদেরকে দেখা গেছে যে প্রাথমিক শিক্ষা পিতামাতার মাতার কাছ থেকে তারা শিখেছেন পিতামাতার কাছ থেকেই তাদের প্রথমের শিক্ষার হাতে খড়ি হয়েছে সাহবা এ তাদের বাচ্চাদেরকে বাড়িতেই শিক্ষা দিতেন প্রাথমিক শিক্ষাগুলি বাড়িতেই দিতেন আমরা এক্ষেত্রে আমাদের বাচ্চাদেরকে স্কুলে বা মাদ্রাসায় যেখানেই দেই পাশাপাশি বাড়িতে আমাদের কিছু আদবাখলাখ তাদেরকে শিক্ষা দেওয়া উচিত এবং বাড়িতে যদি তালিমই বৈঠক হয় একে অপরকে শিক্ষা দেওয়ার জন্য সেটা আরো উত্তম সেটা আরো সুন্দর সুন্দর ব্যবস্থা রাসুল্লাহ সাল্লাসাল্লাম তো পিতামাতার উপরই প্রথম দায়িত্ব দিয়ে দিলেন আবাওয়া ওই হাববেদা নিহি ওই ইনাসেরা নিহি তার পিতামতাই মাতাই তাকে ইহুদি বানায় অথবা না বানায় তালিম না দেওয়াটাই ইহুদি বানানোর জন্য যথেষ্ট তালিম না দেওয়াটাই নাসারা বানানোর জন্য যথেষ্ট তালিম না যথেষ্ট অগ্নিপুক সে ব্যাপারে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাড়িতে ব্যবস্থা থাকতে হবে কবি ইব্রাহিম সাহেব বললেন আধাতা আধাতা সিমান তাই এবার আরাখ যে মা হলেন মাদ্রাসা মায়ের কাছ থেকে প্রাথমিক শিক্ষা ছেলে পাবে সুতরাং মা তার ছেলেকে শিক্ষা দিবেন সেক্ষেত্রে মাকেও তো শিক্ষিতা হতে হবে মায়েরও তো সে ব্যাপারে অনেক আকে ফাল থাকতে হবে সন্তান জন্ম দেওয়ার আগেই তাকে জানতে হবে যে আমার কি করণীয় কী বর্জনীয় আমরা অনেক সময় শুনে থাকি বাচ্চাকে দুধ পান করানোর সময় মা বিসমিল্লাভেলে দুধ পান করাবেন বাচ্চাকে গোস গোসল করানোর সময় বাচ্চাকে উঠানোর সময় নামানোর সময় বিভিন্ন সময় বাচ্চার মুখে খানা পুড়ে দেওয়ার সময় সে যে সমস্ত দোয়াদরুদ যে যে যে জায়গায় আছে সেগুলি তিনি ব্যবহার করবেন এটাই ছিল তাদের বাসার বা বাড়িতে তালিমের ব্যবস্থা অনুরূপভাবে ভাবে বড় ভাই ছোট ভাইকে শিক্ষা দিবে ছোট ভাই বড় ভাই বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধা করবে ভাইদের মধ্যে কোনো গোলমাল গোলযোগ হলে মা এবং বাবা সেটা মীমাংসা করে দিবেন এমন কি বাচ্চাদেরকে সৎ পাত্রে পাত্রস্থ করার জন্য যে দায়িত্ব পরিবার থেকে গ্রহণ করা হবে সন্তান লালন পালন করা খ্যান্ত হয় না সন্তানকে বিয়ে দেওয়ার পরেও তালিমের ব্যবস্থা থাকে মুসলিম জাহানের খলিফা উমর এবিনুল খাতাব রাজিয়াল্লাহ তালানহু তার মেয়ে হাফসা রাজিয়াল তালাহানহাকে বলছেন হাফসা তুমি আয়সার সাথে খবরদার প্রতিযোগিতা করতে যেও না কারণ আমি একাধিকবার রসুল্লাহাল্লামকে আয়সার কথা বলতে শুনেছি সুতরাং আয়সাকে তিনি বেশি ভালোবাসেন আয়সার সাথে নিজের ধ্বংস ডেকে মেয়েকেও তালিম দিচ্ছেন উপদেশ দিচ্ছেন শিক্ষা দিচ্ছেন অনুরূপ ভাবে আবু বাখানের সিদ্দিক রাজি আল্লাহ মা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালানহাকে ঘুষি মারলেন ঘুষি মেরে বলেন তোর কারণেই তো আজকে এতগুলি লোক এখানে আটকা পরে গেল এই যে বিষয় बियर में के शिक्षा देन धमकी क्षेत्र आल्ला परबारे जवाबिहिर सम्मुखीन होते अतए से बेपारे सजाग था प्रत्येक ही प्रयोजन धन्यवाद जनाब शेख हम सुधी दर्शकृद्वे परिवारिक तालीम गुरु এবং এর প্রভাব সুদূর প্রসারী আমি এখন পিতামাতা তারা যদি অন্তত দৈনন্দিন বা প্রত্যহিক যে কাজ সেই কাজে যদি সন্তানকে শরীর করে নেন এবং তারা যদি সেখান থেকে সে শিক্ষা নেয় হতে শিক্ষা নিলই কমাস কম পরস্পরে একটা এক জায়গায় বসে উপদেশ দেওয়া বা উপদেশ রাত করা পরস্পরে जरूरी छोटे शेष पर्त क्लस इी शिक्षार सूव्यवस्था थके शिक्षा মুসলিম জাতি আমাদের মুসলিম ভাই বোনেরা বিভিন্ন জায়গায় কর্মব্যস্ত জীবনযাপন করছেন সুতরাং তারা ব্যস্ত মধ্য দিয়ে হলেও দিনের উপরে যে অবিচল থেকে চলেছেন এটা কিন্তু একটা কঠিন पंचाश टेड़शो टा दिए भलोशिक्षक पावाईनाजी पढ़ाई अंक पढ़ भलो टीचार खोज कर द्वित बाबा माजे उकाल महम्मद वाहिया जागबें बोलो दो कपड़ पड़ा दीबें तक दोलें डान हाथ डानपा आगे पड़ा दीबें डान हाथ आगे बामपा खोलार समय आगे पड़े खावर समय डान हाथ दिए खाओ विस्मला खाओ खाव शेष अल्लाम्ला जो बेर बिस्मिल्ला तम्बर अर्थात बाबा माँटूर्ते उठते बसते चलते फिरते तक शिक्षा देवार चेष्टा करवा दैनिक एक बोर्डर मध्य अपन दैनद जीवन जो चाहिदागुली शिक्षा गुली আমরা যেমন শেখ সাইফুদ্দিন বিলাল আলোচনার ভূমিকা একটা কথা বলেছিলেন যে সন্তানকে শিক্ষা দিতে হয় তিন স্তরে তার মধ্যে একটি হচ্ছে আপনার পরিবেশ এই পরিবেশের ভূমিকা সন্তান কিভাবে মানে পরিবেশের ভূমিকা কতখানি থাকে সেজন্য সুন্দর পরিবেশ গঠন করার প্রতিও পিতামাতাদেরকে তাদেরকে উদ্বুদ্ধ হতে হবে আমি একটা চমৎকার ঘটনা বলি যখন আমি সৌদি আরবে ছিলাম তখন সৌদি আরবে আপনার ছোট্ট একটা ছেলে সে কিন্তু একটা এসে বলছে একজন ছোট্ট একটা আপনার মুদি দোকান সেই মুদি দোকানে একজন চাকরি করে সে আমাদের এশিয়ার মহা দেশের একটা দক্ষিণ এশিয়ার একটা লোক তো ওই লোক ওখানে চাকরি করে ছেলেটা তখন বলছে যে আমার মনে হয় লোকটা মুসলমান না তখন আমরা জিজ্ঞাসা করলাম আমি তাকে মসজিদে যেতে দেখি নাই নামাজ পড়তে দেখি নাই কি করে বুঝব সে যে মুসলমান ওই যে পরিবেশটা পেয়েছে সৌদি আরবে এই পরিবেশটার কারণে সন্তান কিন্তু একটা ইসলামিক লাইব্রেরি প্রতিষ্ঠা করবেন শুধু ইসলামিক না দিন ও দুনিয়ার এবং এই লাইব্রেরিতে সন্তানদের ভবিষ্যৎ কল্যাণের জন্য যেমন এখানে সিডি অডিও ভিডিও এবং বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর বই যে পরিবেশের গুরুত্ব কতখানি পরিবেশটা তো একটা বিরাট ব্যাপার পরিবেশের কারণে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয় একজনের যারা একজন মানুষ হয় মানুষ সমাজবদ্ধ জীবনে বাস করে এবং এক্ষেত্রে একে অপরকে ভালো কাজের সহযোগিতা করার পরিবেশ সৃষ্টি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহাক আমাদেরকে তৌফিক দান করুন ধন্যবাদ সম্মানিত শুধু ও দর্শক আমরা আজকের এই পর্বে প্রাণবন্ত আলোচনায় যে বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে সচেষ্ট হয়েছে আল্লাহ উল্লেখযোগ্য হচ্ছে মুসলিম হিসাবে একান্ত প্রয়োজন যেমন উজু শিক্ষা দেওয়া সলাত শিক্ষা দেওয়া দোয়া ও সেগুলি যেন পিতা তার ছেলেকে মেয়েকে এবং মা অন্তত ঘরের ভিতরে সন্তানদেরকে জন্য সেগুলি শেখাতে পারে সাথে সাথে আমরা এ একটা গুরুত্ব पारिवारिक भावे पिता माता जो एक पारिवारिक तालीम व्यवस्था करें जार मध्य दिए सताना আল্লা কামিনের দুনিয়া দুনিয়ার অংশ তুমি ভুলি যাবো না তোমারটা তুমি নিতে পারো কাজেই দুনিয়া পাইতে জন্য আমরা আখারাত না হারাই আমরা যেন মৌলিকটা ঠিক রেখে আমরা চলতে পারি সেটা জন্য আমাদের টার্গেট হয়ে কথা আপনাদের সামনে পেশ করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন তোলা যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হয় অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামে হলো খান মাদানী আব্দুল রাজাক বিন ইউসুফ ডক্টর আবু বাকরিয়া জাহাঙ্গীর উপস্থাপনা হচ্ছে দুটি সর্বোদয় হত্যা श कल रुन सम्प्रचार सकाल साढ़े छंगुष्टि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 ण देखु परिणतीवार रत आठ ट्रचार सकाल साढ़े छंग